টিভি বাংলা তুম ব্যবহার তোমরা মানুষের সাথে অন্যায় দিকে বারণ করবে এটি একজন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে क्या इसलम दिए भलो आचरण जोर बोझार जन्म चरित्र गठने इसलम कल रे आठ टे पुन सम्प्रचार सकाल सार्लादे पीटी बांगल्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 আসসালামুকুম রহমত আল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সালাত রসুলিল্লাবাদউদিল মিনা রাজিম ও মিনা ফিলতি দুলিয়া ওদুল على কল আলিসাম সুপ্রিয় দর্শকবিন্দ যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীবের আপদ সম্পর্কে দুটি কথা পরিবেশন করা আল্লাহর দেওয়া এই জীব যার সৎ সৎ ব্যবহার করলে এই জীবই কালকে আমাদের হয়ে আল্লা রব্বুল আলমিনের কাছে সাক্ষী দেবেন আবার যদি আর অসৎ ব্যবহার করি তাহলে আমাদের মতন অনেক মানুষকে এই জীবের কারণে কালকে জাহান্নামে যেতে হবে ওলি আদবিল্লা দুনিয়াতে অনেক মানুষ এমন আছে যারা চাকচিক কথা বলে এবং এমন কথাতে পটু হয় যে তাদের কথা শুনে মনে হয় খুব কথা তারা বলে কিন্তু আসলেই তারা ঝগড়াটে মানুষ হয় বা জীব দিয়ে তারা মানুষের সাথে ঝগড়া ও বিবাদ করা এটাই তাদের চরিত্র হয় এবং এই জীবকে তারা ঝগড়া ও বিবাদে ব্যবহার করে আল্লাহ রবুল আলমিন এই ধরনের কিছু লোকের কথা তুলে ধরে বলছেন অমিনা নাসুবকা কৌল হুফিল হায়াতির দুনিয়া ও ইউশেদুল্লাহ আল্লাফি কালবি মানুষের মাঝে কিছু মানুষ এমন আছে পার্থিব্য বিষয়ে যাদের কথাবার্তা খুবই চাকচিক্য লাগে যা মানুষকে মুগ্ধ করে আল্লাফি কালবি আর তার অন্তরে যা আছে সে সম্পর্কে সে আল্লাহকে সাক্ষী রাখে মানে আল্লাহকে সাক্ষী রাখে বলে সে খুব ভালোই বলছে ওহবাহ আল্লাুল হেসাম কিন্তু আসলে সে চরম ঝগড়াতে লোক হয় তার উদ্দেশ্য হয়ে মানুষের সাথে ঝগড়া ও বিবাদ করা আফিল আর যখন এরকম মানুষ তোমার থেকে চলে যায় তখন আল্লাহর জমিনে ফেসাদ সৃষ্টি করার ফসল আদি নষ্ট করা এবং পশুপক্ষী নষ্ট করার কাজে তারা প্রয়াস চালায় অল্লাহ হেবুল ফাসাদ অথচ মহান আল্লাহ রব্বুল আলমিন ফেসাদ ও অশান্তিকে ভালোবাসেন না ও ইদ আকিল্লাহ তাকিল্লাহ যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহকে ভয় করো আঘাদাত হলে বিল ইসম তখন তাদের অহংকার তাদেরকে গুনাহের দিকে টানে আঘাদাত হলে বিল ইসম ফাহাসবহু জাহান্নাম তাদের জন্য যথেষ্ট হবে জাহান্নাম ওলা বেসাল মেহাদ আর জাহান্নাম কত নিকৃষ্টতম জায়গা তো এখানে মহান আল্লাহ রব্বুল আলিমিন এমন লোকদের কথা তুলে ধরলেন আমাদের কাছে যারা কথাতে খুবই পটু হয় আর কথার ছলে মনে হয় যেন খুব সৎ মানুষ কিন্তু আসলে তারা হয় ঝগড়াটে লোক আর আল্লাহ তালা ঝগড়াকে ভালোবাসেন না তাদের পরিণত হবে একদিন জাহান্নাম তা আমরা পরিষ্কার করে আল্লাহর এই আয় দ্বারা বুঝতে পারলাম তো ভাইয়ের আমার কথা হচ্ছে আল্লাহর এই জীব দিয়ে অসভ্য অশ্লীল কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে অনেক কথা এমন থাকে যাতে কোনো কল্যাণ থাকে না তাই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন লা খাই রফি কথি রিমিনাজওয়াহ ইমান আমার বেসাদ মাহরুফিন আউ ইসলাহিম বাই নানাস ওমাইফ আল্লাহ আলী কাবা আমি আজরান আল্লাহ রবুল্লা আলমিন এই আয়াতের মধ্যে বলছে লা খাই রফি কথির ইম্মিন নজওয়াহম তাদের অনেক চুপিচুপি কথা এমন আছে যা তারা বলে বাড়ায় কিন্তু তাদের সেই অনেক চুপি চুপিচুপি গোপনে কথা বলার মধ্যে কোনো কল্যাণ থাকে না তবে যারা সাবকা ও খায়রাতের ভালো কাজের এবং লোকের মাঝে মীমাংস করার কথা বা নির্দেশ দেয় তাদের মধ্যে কল্যাণ বা তাদের মধ্যে ভালো জিনিস থাকে অমাইয়া ফালদাহ আলিক আপ থেকে আমার দাচিল্লা আর এই কাজগুলো যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে আল্লাহ রবুল আলমিন বলছেন তাদেরকে উত্তম প্রতিদান মহান প্রতিদান পুরস্কার দান করা হবে কালকে কে আমতের মাঠে তো এখানে বা এই আয়ের দ্বারা আমরা বুঝতে পারলাম অনেক কথা এমনও আছে যা আমরা হয়তো বলি ফেলে কিন্তু সেই কথার মধ্যে কোনো কল্যাণ বা কোনো ভালো জিনিস থাকে না তাই কথা বলার সময় আমাদেরকে পরিষ্কার করে ভেবে নিতে হবে যে কথাটা বলছি সে কথাটা বলা ভালো না ভালো নয় কথাটা বলা ঠিক না ব্যাঠিক আমার এই কথা বলার কারণে আমি তো কারো মনে ব্যথা দিচ্ছি না कथार कारण क्यों तो कष्टा कथार कारण समाजे कोशांति सृष्टित होना कथार कारण सामाजिक को विभेद सृष्टित होना इत्यादि ब्यापार्पर्पर कर्ता बोलते जीव के सतर्कतारा के व्यवहार करते आबू मुसा अस आरजील्लाह एक सहबी विश्वनबी मोहम्मद रसल्लाह सल्लाहम के बोल আইউল ইসলাম আফজাল ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল মুসলমানদের মধ্যে সব থেকে উত্তম মুসলমান উৎকৃষ্ট মানের মুসলমানকে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার উত্তরে বলছেন মান সালেমান মুসলেমউনা মিল্লিসি ওয়াইহি বখারি শরীফের হাদিস আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো উত্তম মুসলমানকে মুসলমানদের মধ্যে আল্লাহ নবী বললেন যার হাতের এবং যার জীবের অনিষ্ট থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে সেই হচ্ছে সব উত্তম এবং সব থেকে উৎকৃষ্ট মানের মুসলমান তাই আমি যদি নিজেকে একজন উত্তম আল্লাহর বান্দা হিসাবে গণ্য করতে চাই আমি যদি নিজেকে একজন উত্তম বান্দা হিসাবে পরিচিত দিতে চাই তাহলে আমাকে সবসময় সতর্ক থাকতে হবে যে আমার এই জীব আর আমার এই হাত দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায় যদি কষ্ট পায় তাহলে আপনি আমি আমরা কেউ নিজেকে উত্তম বা মুসলমান হিসাবে দাবি করতে পারি না এইভাবে বিশ্ব নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ্লামের সাহাবি আবু হুরাইরাহ তিনি বলছেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর নবী বলেছেন যে আল্লাহকে বিশ্বাস করে মান খ্যান্লাকুল খাই বলছেন যে যে আল্লাহকে বিশ্বাস করে আখিরতকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করার মানে আল্লাহ রবুবিতকে বিশ্বাস করা আল্লাহরিয়তের ওপরে ইমান আনা আল্লাহ রব আলমিনের আসমা ও সিফাত ना आखिर कोबर सम्पर्थागुली आल्ला नबी हमिए कबर थे पुरुषन सम्पर्ज कथागुली विश्वनबी मुहम्मद रसल्ला सल्लाह कल के हासर प्रांत एकत्रित কেয়ামাত সম্পর্কে যে কথাগুলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে জানিয়েছেন অনুরূপভাবে কেয়ামতের যে সমস্ত অবস্থা সম্পর্কে আমাদেরকে আল্লাহ নবী জানিয়েছেন তুলসিরাতের কথা আমাদেরকে জানিয়েছেন দাড়ি পাল্লার কথা আমাদেরকে জানিয়েছেন আমল নামা তাকসিম হবে বন্টন হবে কেউ দানহাতে পাবে কেউ বামহাতে পাবে এ কথা বিশ্বনবী আমাদেরকে জানিয়েছেন অনুরূপভাবে জান্নাত যাওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন জাহান্নাম যাবের কথা আমাদেরকে জানিয়েছেন এই আখেরাত সম্পর্কীয় যে কথাগুলি বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম আমাদেরকে জানিয়েছেন সেই সমস্ত বিষয়ের ওপরে ইমান যে আনবে সে হবে আখেরাতের ওপরে বিশ্বাসী আল্লাহ রব্বুল আলমীর সম্পর্কে কোরআন হাদিসে যত আলোচনা হয়েছে আল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহর গুণাবলী সম্পর্কে আল্লাহর কুদর সম্পর্কে এবং আল্লাহর নিদর্শন সম্পর্কে যা কিছু বলা হয়েছে কোরআন এবং হাদিসে এগুলির ওপরে ইমান আল্লে একজন মানুষ একজন বান্দা আল্লাহর ওপরে বিশ্বাসী হিসাবে নির্বাচিত হবে এবং আল্লাহর ওপরে বিশ্বাস এনেছে বলেছে দাবি করতে পারবে তাই আল্লাহ নবী বলছেন যে আল্লাহকে বিশ্বাস করেছে আল্লাহর ওপরে ইমান এনেছে এবং যে আখেরাতকে বিশ্বাস করেছে ফালিয়া কুল খাইরা আউলে সে যখন কথা বলবে তখন উত্তম কথা বলবে ভালো কথা বলবে যে কথা বললে কারু মনে ব্যথা লাগে না যে কথা বললে ফিতনা ফেসাদ সৃষ্টি হয় না যে কথা বললে সৃষ্টি হয় না। যে কথা বললে সমাজের মধ্যে ভাঙন সৃষ্টি হয় না আপনি আমি বুঝতে পারি না অনেক সময় এমন একটা কথা আমরা বলে ফেলি আমার এই একটি কথা প্রচার হতে হতে এক বৃহৎ আকার ধারণ করে একটা বিরাট রূপ ধারণ করে আর এই ছোট্ট কথার কারণে একটি মুসলিম সমাজ ভেঙে চুরমার হয়ে যায় হানাহানি আর মারা মারি আর কত রকমের অশান্তিতে মানুষ লিপ্ত হয়ে যায় আমার একটি ছোট্ট কথা বলার কারণে অথচ আমি সেটা সম্পর্কে গবেষণাও করি না যে আমার এই কথাটা কত বড় সর্বনাশ ঘটিয়েছে তাই আল্লাহ নবী বলছেন যে যখন তোমরা কথা বলবে উত্তম কথা বলবে ভালো কথা বলবে আউলে অ্যাসমুত আর তা না হলে চুপ থাকবে ভালো কথা বলতে পারো না চুপ থাকো জীবটার ব্যবহার যত কম করতে পারবে তত তোমার জন্য আমি বাস করছি আপনি বাস করছেন আমাদের পাড়া প্রতিবেশী অনেকে আছে যারা আমরা আমাদের পার্শ্বস্ত তারা আমার প্রতিবেশী আমার কাছে। আমার বাড়ির পাশে তারা বাস করে আমার ব্যবহারে আমার আচরণে আমার কথায় যেন তারা কষ্ট না পায় এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে ছোট্ট একটু বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি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 बुनियादी शिक्षा उदाहरण बुधवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश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 বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল কে নাজিল করা এটি প্রজ্ঞাপন কেতার কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহাকল্যাণময় ও নিরাময় पुनर स्वागत विश्वनबी मुहम्मद रसुल्लामेर जी हादीसी नबी आखिर विश्वास करो আর ক্যামত সম্পর্কে তোমার সঠিক ধারণা থেকে থাকে তাহলে তুমি উত্তম কথা বলবে আর না হয় তুমি চুপ থাকবে ওমান আর যারা আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে সে যেন তার কোনো প্রতিবেশীকে কষ্ট না দেয় এই জিনিসটা আমাদের সমাজে খুব প্রয়োজনীয় জিনিস আজকে আমাদের সমাজে আমার প্রতিবেশী আমার থেকে নিরাপদ নেয় আজকে সামান্য একটুকু জায়গা নিয়ে সামান্য একটু জমি নিয়ে সামান্য একটা দেয়াল নিয়ে সামান্য আরো কিছু নিয়ে আজকে আমাদের আপসের মধ্যে চরম একটা ঝগড়া আমরা একথা চিন্তাও করছি না যে আমার আছে আর হাদিস আল্লাহর নবী বলছেন জিব্রাইল সালাম প্রতিবেশীর সম্পর্কে করতেছিলেন। এমন ভাবে ওসিওত করছিলেন এমন ভাবে অসিয়ত করছিলেন আমি মনে করছিলাম যে হয়তো প্রতিবেশী কেউ ওয়ারেস বানিয়ে দেবেন আমরা সবাই জানি যে আমরা একে অপরের ওয়ার এস হয় কার ওয়ারেস হয় কে ওয়ারেস হয় আমি যদি মারা যাই তাহলে আমার ছেলে ফিলে আমার স্ত্রী আমার মা বাপ আমার ওয়ারেস হবে অন্য কেউ হতে পারবে না প্রতিবেশী কারো ওয়ারেস হয় না কিন্তু আল্লাহর নবী বলছেন জিব্রাহিল আলাইসালাম এমনভাবে প্রতিবেশীর অধিকারের কথা আমাকে বলছিলেন এমন ভাবে প্রতিবেশী সম্পর্কে আমাকে মানে ওসিয়ত করছিলেন মনে হচ্ছিলেন যেন প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেবে যে আল্লাহকে বিশ্বাস করে যে বিশ্বাস করে, সে যেন মেহমানের সম্মান করে মেহমানের যেন সে ইজ্জত করে আমরা মুসলমান ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মেহমান হিসাবে যদি কেউ আমার বাড়িতে আসে বা আমি যদি কারো বাড়িতে যাই তাহলে আমাদের পারস্পরিক একটা অধিকার হচ্ছে যে আমরা মেহম্মানদের ইজ্জত করবো মেহম্মানদের যথাযথ আতিথ্য করব তাদেরকে আমরা ব্যবহারের মাধ্যমে বা আমাদের কথাবার্তার মাধ্যমে তাদের প্রতি কোনো দুর্ব্যবহার বা খারাপ আচরণ প্রদর্শন করব না এই নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে বা এই নির্দেশ আমরা প্রাপ্ত হয়েছি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছ থেকে এইভাবে আবু হরে রাজি আল্লাহ তাহলে আনহ সাহাবি তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষ অনেক সময় একটি কথা বলে বা একটি বাক্য ব্যবহার করে চিন্তা গবেষণা না করি কথাটা বলে ফেলেছে চিন্তা গবেষণা না করি তার মুখ থেকে সেই কথাটা বেরিয়ে গেছে আর এই কথাটার কারণে সে জাহান নামের এত দূর গিয়ে পড়ে যার দূরত্ব হচ্ছে পশ্চিম থেকে পূর্ব প্রান্ত যত দূরত্ব ওই রকম দূরত্বে গিয়ে ও জাহান নামে পড়ে একটি সামান্য কথা বলার কারণে তাই প্রত্যেকটা মানুষের উচিত হবে যে যখন কথা বলবে কথা বলার পূর্বে নিবে যে আমার এই কথাটা হচ্ছে না অনুরূপ আরা বলেছেন সাল্লামের এই যে বাণী এত উত্তম বাণী উত্তম কথা যা তার উম্মতকে তিনি সতর্ক হিসাবে পরিবেশন করে গেছেন বা বলে গেছেন এগুলি যদি আমরা সামনে রাখি হাদিসগুলাকে যদি আমরা পড়ি আর এগুলোকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা আমাদের এই জীবের ব্যবহার কিভাবে করতে হয় এটা খুব সুন্দর করে আমরা জানতে পারবো নবী বলছেন যে বান্দা অনেক সময় আল্লাহর সন্তুষ্টিমূলক এমন কথা বলে সেই কথাটাও অত্যধিক কল্যাণকর হয় কিন্তু সে চিন্তা ভাবনা করে না ধারণাই ছিল না তার ধারণাতেও থাকে না যে এই কথাটা এত ভালো কথা এই কথাটা এত কল্যাণের কথা এত মঙ্গলময় কথা এটা তার ধারণাতেই ছিল না এই কথাটার কারণে মহান আল্লাহ রাবুল আলমিন তার মান সম্মান তার ইজ্জতকে অনেক অনেক বাড়িয়ে দেন সে অনেক মর্যাদাপান হয়ে যায় সে অনেক সম্মানই হয়ে যায় সমাজে তার অনেক সম্মান এবং সমাজের মানুষ তাকে সম্মান দেন আর এটা কথা বলে রাখবেন যে সম্মান ইজ্জত সবকিছু আল্লাহর কাছ থেকে আছে বলা হয়েছে আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন অত জিল্ল মানতে আর আল্লাহ তুমি যাকে চাও তাকে তুমি লাঞ্ছিত এবং অপমানিত করো বিয়ের হে আল্লাহ তোমার হাতেই সমস্ত কল্যাণ ইন্নাকে আলাহ করলে সেই কাদির এবং আল্লাহ রবীন্দ্রিমান তো সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ যদি আপনাকে মর্যাদার আসনে রাখবে যদি আপনার ব্যবহার আপনার আচরণ আপনার চাল চলন আপনার কথাবার্তা আপনার সবকিছু যদি উত্তম এবং সরিয়তি পন্থায় হয় আল্লাহ রবুল আলমিন আপনাকে সম্মান দান করবেন তাই আল্লাহ নবী বলছেন যে একটি সামান্য কথা বলেছিল এই কথাটার মধ্যে যে এত কল্যাণ আছে তার ধারণাতেই ছিল না এই কথাটার কারণে মহান আল্লাহ রবুল আলমিন তাকে অনেক মর্যাদা দান করেন ওয়া ইনাল আব্দালামতে আর অনেক সময় বান্দা আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন একটা কথা বলে ফেলে যে কথাটা অত্যধিক অকল্যাণকর হয় যে কথাটা অত্যধিক অনিষ্টকর কথা হয় কিন্তু তার ধারণাই থাকে না যে আমার এই কথাটার কারণে এত অনিষ্ট সাধিত হবে আমার এই কথাটার কারণে এত অকল্যাণ হতে পারে এটা সে অনেক সময় ধারণাই করে না আমি এর আগেও বলেছিলাম যে অনেক সময় মানুষ এমন একটা কথা বলে দেয় আর তার এই কথাটার কারণে একটা সমাজ ভেঙেচুরমার হয়ে যায় তার এই কথাটার কারণে আপোষের মধ্যে কত দ্বন্দ্ব ও বিবাদ সৃষ্টি হয়ে যায় তার এই কথাটার কারণে কত ঝগড়া ও বিবাদে মানুষ লিপ্ত হয়ে যায় এবং তার এই কথাটার কারণে সমাজের কত বিভেদ সৃষ্টি হয় এই তিরিশটাই বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে তার ধারণাতেই থাকে না যে তার এই কথাটা কত অনিষ্টকর কথা তার এই কথাটা কত মানে খারাপ কথা এই কথাটার কারণে যে কত ক্ষতি হতে পারে এটা তার ধারণাতেই থাকে না যার কারণে এই কথাটার ভিত্তিতে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান নামে নিক্ষিপ্ত করে এই কথাটার কারণে তাকে জাহান নামে নিক্ষিপ্ত হতে হয় তো আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এই হাদিস থেকে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি জীব দিয়ে কোনো খারাপ কথা কোনো খারাপ ভাষা কোনো অশ্লীল কথা বলে কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যায় না সব সময় এই জীবটাকে অশ্লীলতা থেকে অন্যায় নোংরা জিনিস থেকে বাঁচিয়ে রাখতে হবে তা না হলে আমাদের একদিন ক্ষতি হবে কথা পরিষ্কার হাদিস থেকে আমরা বুঝতে পারছি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন বহারে শরীফের হাদিস মাইয়াজ মানুলি মা বাই না লেহিয়াই হে মামা বাই না রিজেলাই ভাইরা আমার জান্নাত জাহান্নাম সবাই আমরা জানি একদিন আমাদেরকে এর ফায়সালা আল্লাহর হাতে আছে একদিন আমাদেরকে এই সম্মুখীন হতে হবে ভালো কাজ করলে ভালো থাকলে উত্তম ব্যবহার উত্তম আচরণ যদি পেশ করে যেতে পারি তাহলে আল্লা রব্বুল আলমিনের রহম একদিন জান্নাত আমাদের আসবে আর তা হলে ওই জাহান নামে আমাদেরকে নিক্ষুপ্ত হতে হবে যদি আমরা সঠিক পথে এবং এই জীবটার সদ ব্যবহার আমরা করতে না পারি তাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মাইয়াদমানুলি মা বাইনা লেহিহাই হেজলাই হে আদমানো লাহুল জানা যদি কোনো উম্মত আমার এই কথার গ্যারান্টি দিয়ে দেয় যে সে তার দুই চোয়ালের মধ্যে যে জিনিসটা আছে তার হেফাজত করতে পারবে এবং তার দুই জাঙের মধ্যে যে জিনিসটা আছে তার সে হেফাজত করতে পারবে আক মানুল্লাহুল জানাত তাহলে আমি নবী তার হয়ে জান্নাতের জাবিন হচ্ছি সে জান্নাতে যাবে বহারে শরীফের হাদিস আমাদের দুই চোয়ালের মধ্যে কোন জিনিসটা আছে সব আমরা ভালো করে জানি দুই চোয়ালের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের জিপ এই জিপ্টের যদি আমরা হেফাজত করতে পারি তাহলে আল্লাহ নবী বলছেন যে তিনি আমাদের হয়ে জান্নাতের জাবিন হবেন দুই জাঙ্গের মধ্যে যে জিনিসটা আছে সেটা আমাদের লজ্জাস্থান এই লজ্জাস্থানের যদি আমরা হেফাজত করতে পারি লজ্জাস্থানে হেফাজত কি করে করা হয় সব আমরা ভালো করে জানি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে প্রবৃত্তি দিয়েছেন আর এই প্রবৃত্তি নিবারণের মাধ্যমও দিয়েছেন এই প্রবৃত্তিকে আমরা কিভাবে মেটাবো তার ব্যবস্থা আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন বৈধ ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তিকে নিবৃত্ত করতে পারি তার আমরা পেয়াস বোঝাতে পারি যদি অবৈধ পন্থায় যদি আমরা আমাদের এই লজ্জাস্থান ব্যবহার করে ফেলি তাহলে তা ব্যবচার হিসাবে গণ্য হবে এবং একদিন এই কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে তো লজ্জাস্তানকে হিফাজত করতে হবে ব্যবচার এবং অন্যায় অনাচার থেকে এই লজ্জাস্তানে হিফাজত করতে হবে যদি এই কাজ আমরা করতে পারি তাহলে আল্লাহ নবী মোহাম্মদ রসুল সাল্লাহ বলছেন যে তাহলে একদিন আমরা জান্নাতে যেতে পারব তিনি আমাদের হয়ে জান্নাতের জামিন হবেন সাহাবি সুফিয়ান বিন আবদুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে বলছেন হাদ্দি বে আমরিনেমি হে আল্লা রসুল আমাকে কোনো এমন একটা নির্দেশ দেন যার উপরে আমি অবিচল থাকতে পারি যার উপরে আমি প্রতিষ্ঠিত থাকতে পারব এরকম একটা নির্দেশ আমাকে দেন তখন রসুল একই সাল্লাহ সাল্লাম বললেন কুল রব্বি আল্লাহ সুম তুমি বলো আমার প্রতিপালক আল্লাহ এবং তারই ওপরে প্রতিষ্ঠিত থাকো এটা যদি করতে পারো তাহলে তুমি ইনশাল আল্লাহতালা আল্লাহ রবুল আলমিনের দিনের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে বলো রব্বি আল্লাহ আমার প্রতিপালক আল্লাহ তারপরে সাথে আমার উপরে আপনি আল্লাহর নবী তার নিজের জীবটাকে ধরলেন তার নিজের জীবটাকে ধরে সাহাবিকে দেখিয়ে বললেন এই এই জিনিসটার এই জিনিসটার ভয় সব থেকে আমার বেশি যদি এই জিনিসটার তুমি হেফাজত করে নিতে পারো এই জিনিসটাকে তুমি যদি সৎভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমার আর কোনো ভয়ের কারণ থাকবে না তাহলে তোমার আর কোনো অসুবিধা থাকবে না এই জিনিসটাই হচ্ছে সবথেকে মারাত্মক জিনিস এই জিনিসের ভয় আমি সব থেকে বেশি করি আবু দাউদ ও তিরবির শরীফের এ হাদিসটি বর্ণিত হয়েছে এবং হাদিসটি সহি হাদিস রসুল করিম সাল্লি সাল্লামের আর একজন সাহাবি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের সাহাবি মোয়াদবিন জবাল রাদী আল্লাহ তালা আনহ دینی اللہ رسول کے بولچن اخبرنی من النار فقال النبي صلى الله عليه وسلم لقد سالت عن عظیم و يسير على من يسر الله عليه تعبد الله ولا تشرک به شيئا وتقيم الصلاه وتؤتي الزکا وتحج البيت ای حدیث رسول کریم صلى الله علیه وسلم کے মজবিন জবাল্লাদী আল্লাহ তাল বললেন আমাকে এমন আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জানাতে যেতে পারব আর জাহান্ন থেকে মুক্তি লাভ করতে পারব আল্লাহ নবী বললেন তুমি বিরাট জিনিস চেয়েছো। তুমি অনেক বড় জিনিস চেয়েছোয়াইন নাহ কিন্তু তা সহজ যার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন সহজ করে দিবেন। আল্লাহ যদি সহজ করে দেন তাহলে তোমার জন্য তা সহজ হয়ে যাবে এখান থেকেই আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে ভালো রাখুন ও সাল্লাহ নবীনা মুহাম্মদ ও আলা আলিহি ও সাহবিহি আজমা ইন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 जकत दान अर्थ पाठाते টাকা পাঠে আমাদের ইমেল করুন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 शुभ परिणती कल रुन सम्प्रचार सकाल साढ़े छंग